বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল অনুপ্রাশের এবারের পরিবেশনা তুলির আচর যারা কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ রাসেল সালমান মাহমুদ শামীম আহমদ মহিবুল্লাহ মিনহাজুল ইসলাম ওয়ালিউল্লাহ আসিফ মাহমুদ ওবায়দুল্লাহ যারা কথাগুলো সাজিয়েছেন আবুল আলা মাসুম মনিরুল ইসলাম নুরুল আমিন আমজাদি ইয়াকুব হুসেন সোহান মোসাদ্দিক আহমদ মুসা ওবায়দুল্লাহ ও ইনামুল কবির সার্বিক সহযোগিতায় ইয়াসিন আহমদ আবু বকর ইমতিয়াজ ও হাসান নাসরুল্লাহ সঙ্গীত পরিচালনায় আব্দুল আহাজ সালমান ও শরীফ মাহমুদ পরিবেশনায় দেশালবিটি মিডিয়া পার্টনার রেডিও টাচ টোয়েন্টিফোর শব্দগ্রহণে চঞ্চল স্টুডিও বাউল প্রযোজনায় जतियों सांस्कृतिक संगठन अनुप्राश और उपस्थापन छि नजर आहमद आल्ला हाफिज